ডাক এলে ওই উপর থেকে লক্ষ তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না। এলে ওই উপর থেকে লক্ষো বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না। ডাক এলে ওই উপর থেকে লক্ষো বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না। দেবে সাথে সাথে তোমার জীবন মোহনাথে সারা দেবে সাথে সাথে তোমার জীবন মোহনাথে সারা দেবে সাথে সাথে তোমার জীবন মোহনাতে কেউ ফেরাতে পারবে না না না। এলে ওই ওপার থেকে লক্ষ্য বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না ওই এই পৃথিবীর সফর শেষে যেতেই হবে মাটির দেশে হাজির হবে মৃত্যু এসে সে কারো ধার ধারে না সে কারো ধার ধারে না डे क्यों फेराते नाना खाचा भेगे जा सब चो खा भेगे जा আর কোনো দিন ফিরবে না আর কোনো দিন ফিরবে না আর কোনো দিন ফিরবে না এলে ওই ওপার থেকে লক্ষ্য বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না বাতি পরকালের সফর সাথী পূর্ণ হলো ঘরের বাতি পরকালের সফর সাথী পূর্ণ হলো ঘরের বাতি দেখি নে খালি হাতে প্রভু তোমায় ছাড়বে না লক্ষ্য প্রভু তোমায় ডেকে কেউ ফিরাতে পারবে না ডাক এলে ওই ওপার থেকে লক্ষ বারো তোমায় ডেকে কেউ ফিরাতে পারবে না সাথে সাথে দেবে সাথে সাথে তোমার জীবন মোহনাথে কেউ ফেরাতে পারবে না না এলে ওই ওপার থেকে লক্ষ বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না। ডাক এলে ওই ওপার থেকে লক্ষ তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না। ডাক এলে ওই ওপার থেকে লক্ষ তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না কেউ ফেরাতে পারবে না না না না কেউ ফেরাতে পারবে না না না না কেউ ফেরাতে পারবে না না না না।